আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম জৈনক বক্তা দাবি করেছেন আহলে হাদিসদের মধ্যে শিরকে আকবর রয়েছে এ কথা কতটুকু সত্য দয়া করে জানাবেন কমন বক্তব্য আসলে যে এ কথা বলা যে হানাভিরা তা আহলে হাদিসদের মধ্যে সিরকে আকবর রয়েছে তাহলে তো কমন সবাইকে আপনি চিহ্নিত করে দিলেন এ কাজটা শুদ্ধ নয় এ বক্তব্য কমনলি শুদ্ধ আর আহ হাদিসের মধ্যে সমস্ত লোক যে হকের উপরে সুপ্রতিষ্ঠিত নয় ভুল বিচ্ছুতি বিভ্রান্তি মানুষ সবার স্বাভাবিক কথা যদি মানবিক দুর্বলতার কারণে কারো কাছে কোনো ধরনের বিচ্ছুতি থাকে বিভ্রান্ত বিভ্রান্তি থাকে এটা তার ব্যক্তিগত বিষয় এটা ওই দলের কারণে মানে দলকে দোষারোপ করার বিষয় না কথা কি বুঝতে পেরেছেন কিন্তু দলকে দোষারোপ করার বিষয় না যেমন বর্তমানে মুসলিমদেরকে জঙ্গি বলা হয় থাকে জঙ্গি এর ডেফিনিশন হচ্ছে মুসলিম কথা কি বুঝতে পেরেছেন না মানে আপনি উন্নত বিশ্বে যখন জঙ্গি বলতেই টেররিস্ট বলতেই বোঝায় মুসলিমদেরকে আধুখী মুসলিমরা বা ইসলামের পরিচয়ের মধ্যে জঙ্গিবাদ এবং উগ্রপন্থার কোনো সুযোগ আছে কিনা মোটামুটি ইসলামের সাথে জঙ্গিবাদ এবং সন্ত্রাসের সামান্য কোনো সম্পর্ক করে কিন্তু মানে তারা এমনভাবে প্রপাকাণ্ডা করেছে এমনভাবে প্রচার প্রচারণা করেছে যে এই প্রপাকাণ্ডের মাধ্যমে তারা মুসলিমদেরকে জঙ্গিতে তাই এ ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরো সংযত যদি কারোর মধ্যে থেকে যায় তার একটা ব্যক্তিগত ত্রুটির বিষয় কিন্তু এটা দলের সাথে এটাকে এড করে দিয়ে যে এই গোষ্ঠী এভাবে মানে শিল্পের মধ্যে রয়েছে এই কথা বলা এটি সংযত নয় সংগত নয় সঠিক নয় এটা খেয়াল রাখতে হবে আমাদেরকে আমরা কোনো একটা অপরাধকে অন্যায়কে কমনজয়ী দেওয়ার জন্য চেষ্টা করি এই কাজটি মূলত এক প্রকারের সংকীর্ণতা উচিত